সম্মানজনক হ্যাঁ এই কারণে বোঝা যায় এটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় তৃতীয় নম্বর আছে দোয়ার একজন বান্দার তার যে আল্লাহর প্রতি যে সে অবনতি চাইতে পারে না সুতরাং এই সমস্ত কারণে দোয়ার অবস্থান শরীয়তের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অবস্থান আল্লাহ ছাড়া আর কারোর কাছে যদি দোয়া সেটা অবশ্যই শীত আকবর হবে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 এগুলো জানার পরেও যে না ডাকে সাড়াও দিতে পারবে না এবং এরকম ভাবে তারা তারা তো না এবং তার কেমন দিন শত্রু বানা যাবে এবং তাদের অস্বীকার করে বসবে এত সত্যেও কেউ যদি তাদেরকে ডেকে বসে তাইলে এর চাইতে ভ্রষ্ট আর কেউ হতে পারে না হ্যাঁ সুতরাং হ্যাঁ এটা হচ্ছে ভ্রষ্ট তার একটি কারণ হ্যাঁ আরেকটি ব্যাপার হচ্ছে যে যারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে অন্য হ্যাঁ এটা জেনে রাখা দরকার যাদেরকে মানুষ ডাকছে সেই নবী হোক অথবা নেকার হোক অথবা অন্য তারা কখনো কোনো লাভ মালিক নেই আল্লাহ পরিষ্কার ভাবে তাদের কথা সুরেশ ছাপ্পান্ন থেকে সাতান্ন নম্বর আয়তের মধ্যে বলেন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 56 मोर्शिका जैसे आल्ला डा प्रथम तरफ विपद दूर करते कम्पन एवं सरबेना अक्षम सेवा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 আমাদের যে প্রতিপালক তার সাথে সমতা তোমাদেরকে দিয়েছিলাম তার সম্জায় তোমাদের খুব উপস্থাপিত করেছি এই কারণে আমরা তো সুস্পষ্ট ভরস দেয় ছিলাম হ্যাঁ এই যে আল্লাহ সাহেব অন্য কাউকে ডাকা হম এটা